ইসলাম মানেই হলো পরিপূর্ণ আত্মসমর্পণ ইসলামের অর্থই হল আল্লাহ এবং তারা ইসলামের পরিপূর্ণ পরিপূর্ণভাবে ইসলামকে অনুসরণ করা একচুল পরিমাণ সেখান থেকে বিচ্ছুত হওয়া এটাই হলো শয়তানের পথ কাজেই কট্টর পন্থা নাম দিয়ে कुरान सुनार सठी आदर्श के कलंकित कर षड़ वास्तव षड़ा हल इसलम सठीक चिंता और दर्शन बिुदे एक अपबाद देव है से अपबादर नाम हल साम्प्रदायिकता অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি অসহিষ্ণুতা চালানো হয় মহতারা মহাজিন আমরা ব্যর্থহীন ভাষায় এই বিষয়গুলোতে আমাদের বক্তব্য জাতির সামনে উপস্থাপন করতে চাই কথা সংক্ষিপ্ত বলবো এ কারণে আমি বলতে চাই उदारता चित्रदर्श फूटे उठवे इन मुसलमाना अन्न्य धर्मवलम्बी की धरण मानसिकता पोषण कर অন্য ধর্মাবলম্বীদের প্রতি ইসলাম এবং মুসলিমদের কেমন মানসিকতা হবে কেমন আচরণ হবে তাদের প্রতি সীমা সে সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লামের আবু দাউদ্দ শরীফের মধ্যে সহি সনদের মাধ্যমে বর্ণিত এক হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি আল্লাহ নবী বলেন অধ্যুষিত এলাকায় যে সকল অমুসলিমরা লঘু মাইনরিটি হিসেবে বসবাস করবে তাদের উপর জুলুম করবে না অন্যায় করবে না অবিচার করবে না तर प्राप्य न्या अधिकारख त वित करा जी उन्म्मत क्या संख्यालघु नारी पुरुषा तरह अधिकार बचित कर बरुदे दुनिया विचार नाओ करते दुनिया शासक गोष्ठी जो विचार का उपस्थित नाओ करते আদালতে বাদী হয়ে তার বিরুদ্ধে বিচার দায়ের করবো দিস ইজ ইসলাম এটা হলো ইসলাম আর এটা হলো ইসলামের মানবতাবাদী আদর্শ ইসলামের মহান প্রবর্তক মহানবী প্রদর্শন করেছেন। তাদের জীবনের প্রতিটি মৌলিক অধিকারকে যেভাবে নিশ্চিত করেছেন চ্যালেঞ্জ করে বলতে পারি এর দৃষ্টান্ত এবং এর উপমা পৃথিবীতে আর কোনো মতবাদ দেখাতে পারবে না মোহতারিন এটা শুধুমাত্র ইসলামের কেবলমাত্র থিওরি নয় এটা শুধু ইসলামের মুখের কথা নয় আমরা ঐতিহাসিক ভাবে প্রমাণ করে দিতে সক্ষম ইসলাম এবং আল্লাহরের বক্তব্য যেমন ইসলামের থিওরি যেমন ইসলামের মতবাদ যেমন বিগত দেড় হাজার বছর ধরে এটাই ইসলামের প্র্যাকটিস বিগত দেড় হাজার বছর ধরে এটাই ইসলামের বাস্তব ইতিহাস इसलम एवं इी शासन व्यवस्था मुसलिम जीवल उदारत नजर कायम कर तरह मानविक मौलिक अधिकार गोबा जीवन दिए हर वास्तवयन इतिहास छोट्ट उद्धति दीते चाहिए से ইতিহাস করে প্রমাণ হয়ে যাবে ইসলামী হল শ্রেষ্ঠ সম্প্রীতির মধ্যে ইতিহাসের পাতার মধ্যে লেখা ফাতে আমর বিন যখন মিশর বিজয় করলেন মিশরের গভর্নর নিযুক্ত হলেন একদিন দেখলেন যে মিশরের হাজার হাজার মানুষ एक सुंदर जिज्ञासा जाओ मिसर जनगण जब कृषि प्रधान कृषि क्या एलकार मानुष जीवन जीविका निर्भरशील फसल फलाते हम पानी प्रयोजन शेष दीतेच छा फसल हम ए पानी आसबी हलो नील दरिया नाहरे नील थे नील दरिया पानी नील दरिया नाखस दरिया के खुशी करते दरिया के खुशी करुवती कुमारी मे के सजिए गुछे नहीं जाए एके भोग दीबार सामने बलिब्रत सि दरिया खुशी हुई पानी स्रोत बहुत दिवतरा मजर संस्कृति कलचार्ला चाहल সব বুঝলাম পানির দরকার সেটাও বুঝলাম কিন্তু রঞ্জিত করবে কোন অপরাধে তাকে তোমরা খুন করবে সে জবাব আগে দাও মিশরের জনগণ মুশ্রিকিনা জবাব কোনো জবাব তাদের কাছে নাই হাজে বললেন এই যে নিজেরা ভালো থাকবার জন্য এই পর্বরতা এবং আগের যুগে কায়ে পৃথিবীর সমস্ত পরবরতাকে মাটির নিচে কবর দেওয়ার জন্য ইসলাম এসেছে সুতরাং ইসলামের যুগ ইসলামী খেলাফতের সোনালী শাসনে এই বর্বরতা শাসন এর মাটিতে কোনো অন্যায় রক্তপাত হতে দেওয়া যাবে না মিশরের জনগণ বলল বন্ধ করলাম গভর্নর সব পানির ব্যবস্থা করেন পানি সমর্থন করতে পারে না ইসলামের বিধান পরিষ্কার আল্লাহর কোরআন বলতে একজন নিরপরাধ মানুষ ইসলাম এ কথা বলে নাই আল্লাহর কোরআন কথা বলে নাই যে নিরপরাধ মুসলমান মোহতারিন অনুসারী হোক না কেন আল্লাহর কোরআনের দৃষ্টিতে একটি অন্যায় হত্যাকাণ্ডের পাপ এত বেশি এত বেশি তাম পৃথিবীর সমস্ত মানুষকে যদি হত্যা করা হয় যেই হবে যেই পাপ হবে बंध करल्ला मानवजाति के उदबुद्ध करपराध मानुष के जदि हत्यार हाथ मुक्त कर तमाम पृथ्वी समस्त मानुष के হত্যার হাত থেকে মুক্ত করবার জন্য নীল দরিয়ায় পানি আসবে কিভাবে বিষয়টা আমি আমাদের খালিফদুল মুসলিমকে অবহিত করব এবং তার কাছ থেকে এই বিষয়ে কি সিদ্ধান্ত আছে সেটার জন্য আমি অপেক্ষা করব তোমরাও অপেক্ষা করো দ্রুত গামী পত্রবাহকের মাধ্যমে খবর পৌঁছে দিলেন সোনার মদিনায়সুর কাছে কথাটা লিখলেন ইতিহাসের পাতায় আজও পর্যন্ত স্বর্ণাক্ষর লিপিবদ্ধ আছে ভূখণ্ডে মুসলিম ভূখণ্ডে তোমার এই কাজকে আমি সম্মান প্রদর্শন করলাম ইসলাম কি বলে ইসলামকে বুঝবার চেষ্টা করেন নতুন করে একজন নারী একজন নারী শুধু নারী তাই নয় তার বংশ পরিচয় শুনলে তার জীবনকে রক্ষা করবার জন্য ইসলাম তার একজন গভর্নরের প্রতি সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেছে এই উদারতা একমাত্র ইসলাম দুনিয়াতে কায়ম করতে পেরেছে আর কেউ পারে নাই খলিফা মিশনের জনগণকে অবহিত করে দিলেন মদিনার পক্ষ থেকে সমাধান চলে এসেছে জনগণ জানতে চাইল কি সমাধান সমাধান হল খলিফা নীল দরিয়ার কাছে ওনাদের খলিফা আরো বড় পাগল পৃথিবীর ইতিহাসে এমন কোন মানুষ মানুষ নাকি দরিয়ার নামে চিঠি লেখে মানুষ নাকি দরিয়ার নামে চিঠি লেখে আরে মুসলিম নিজেদের আত্মপরিচয় ভোলা মুসলমানদের যুবকেরা একবার নিজেদের আত্মপরিচয় নতুন করে জানবার চেষ্টা করো আমি আর তুমি রাষ্ট্রীয় ফরমান প্রেরণ করতেন আমরা তাদের উত্তর সুরি যারা সালার চটের উপর বসে আকাশ আর বাতাসের দিকে রাষ্ট্রীয় ফরমান জারি করতেন যারা সোনার মদিনায় বসে কি ছিল সেই চিঠি ইতিহাসের পাতার মধ্যে হজরত সেই চিঠির ভাষা আজও পর্যন্ত স্মরণের অক্ষরে লিখিত আছে মিসর। তুই যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হয়ে থাকিস যে দরিয়া আমার আল্লাহর জমিনে নিজের ইচ্ছায় প্রবাহিত হয় আমার আল্লাহর হুকুম ছাড়া উম্মতে মুসলিমের পক্ষ থেকে সেই দরিয়ার প্রতি আমার পয়গাম হলো এই আমি হলাম পৃথিবীতে আল্লাহর খলিফা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে ভাই শ্রয় সুতরাং আমি তোমার প্রতি হুকুম জারি করলাম আমার হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে ও নিন দরিয়া কাল মুহূর্তে বিলম্ব করবারিশন নাই সঙ্গে সঙ্গে তুই প্রবাহিত হয়ে যাবি একবার বুঝবার চেষ্টা করো এই কথার মধ্যে খলিফা কি শিক্ষার আদর্শ লুকায়িত ছিল দরিয়াকে লক্ষ্য করে বলতেছেন খোদার জমিনে খোদার হুকুম ছাড়া প্রবাহিত হও কোন দরিয়ার প্রয়োজন নাই আজ আমাদের শেষের সুর মিলিয়ে কথা বলবার সময় এসেছে জমিনে খোদার হুকুম ছাড়া যে রাষ্ট্রনীতি চলে সে রাষ্ট্রনীতির আমাদের প্রয়োজন নাই খোঁধার জমিনে খোদার হুকুম ছাড়া যে রাজনীতি চলে সেই রাজনীতির আমাদের প্রয়োজন নাই মোহতারাম হাজির কথার শিক্ষা গ্রহণ করতে হবে ইনকা জারিয়া কাবলিকা ফালা তাজিরি খোদার হুকুম সারা খোদার জমিনে যা কিছু চলে মুসলমানরা তার প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতে হবে কপাল থেকে এই লাঞ্ছনা কোনোদিনও দূর হতে পারে না পক্ষ থেকে চিঠি নিয়ে চললেন আহ মিশরের জনতা লাখ লাখ জনতা পিছনে ছুটলো তামাশা দেখবার জন্য खलिफा अमर चिठी पवार नील दरिया चतुर्मास नील दरिया शुकनो मटर बुक रेखे आसलो आल्ला नाम खलिफा अमर पैगाम पत्र बाहो, ভালো করে উপরে উঠে আসতে পারে নাই মহতারা মহাজরিন লাখো মানুষের প্রত্যক্ষ দৃষ্টিকে সাক্ষী রেখে ইতিহাসের অনন্য নজির স্থাপিত হলো বাঁধ ভঙ্গা জোয়ারের মতো স্রোতের পানি বইতে আরম্ভ করলো গঙ্গা শমুনা মরে যায় পদ্মায় চর মিলদরিয়ার পানির মধ্যে কোনোদিন শঙ্কর তৈরি হয় নাই আরেকজন তৈরি হন বাংলাদেশে ভারতের কাছে তবেদারি করতে হবে না খুব ভালো করে বুঝবেন মহতারাম এগুলো এই কথা নয় এগুলো কথা নয় আমরা বলতে চাই ইসলামের ইতিহাস থেকে ইসলামের ইতিহাস থেকে নিজেদের পাও নিজেদের মাটির উপর দাঁড়িয়ে কথা বলবার হিম্মতটুকু আছি সেটার নিচে তো ছাত্রাজ্যের বেশি শান্তি আছে এই শান্তি ছেড়ে আমরা কেন ক্ষমতায় যাব। দরকার আমাদের তো নাই তোমরা যারা চালাও হাফিজ জুর রহমতুল্লাহে আলাই তাদের কাছে খালি কুলা চিঠি লিখতেন বলতেন কথা বলবার শেখো কথা বলতে গেলে কেসো ঘুরতে সাব বের হয়ে আসে কথা তো বলতে হুজুরা নিষেধ করছেন কিন্তু কাহা থাক না থেকে না বলে থাকবো আমরা কতটুকু না বলে থাকবো না এই তো পার্থক্য কিন্তু আপনি কি একটু জবাব দিবেন আমার দাদার আপনার নানাকে যে আজকে বাংলাদেশের স্বাধীনতা বিরোধী হিসেবে আখ্যায়িত করবার ষড়যন্ত্র চলছে আজকে কুল মুন্াসির মামুন আর শাহরিয়ার কবির এ সমস্ত গাদ্দারের দল বাংলাদেশের অস্তিত্বের শত্রু হাফিজ জহুদারের ষড়যন্ত্র শুরু করেছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কিংবদন্তি হয়ে আছে হাফিজ হাজুর বলেছিলেন বাংলাদেশের উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে মুজলিমের লড়াই আমি জিজ্ঞাসা করতে চাই আমার যে বাপ আমার যে দাদা যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারেন বিদ্রোহের আগুন ধরবে আগুন ধরবে আগুন ধরবে আমরা বঙ্গবন্ধুকে মহাজা করি আমরা স্বাধীনতার সম্মান জানাই বিশ্বাস করি যারা বঙ্গবন্ধুর অত্যন্ত মহান সম্মানিত আসনে অধিষ্ঠিত তার অমর্যাদা আপনারা বরদাস্ত করতে পারেন না যারা বিএনপি করেন তারা মরুভূম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কোন ধরনের অবমাননা সহ্য করতে পারেন না এই আসন কাজে বাংলাদেশে হাফিজ হজুর কে অপমান করবার নাম বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে ওদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন রাষ্ট্র যদি ব্যর্থ হয় আমরা ওদের বিচার করব যেখানে পাব সেখান ওদের বিচার আপনারা আপোষ করেন না হাফিজু হজুর বাংলাদেশের স্বাধীনতা উত্তরকালে ইসলামী আন্দোলনের রূপকার হাফিজু হজুর আমাদের পূর্বপুরুষ হাফিজুর তো সেই মানুষ যার কোল থেকে জন্ম নিয়েছে সাইফুল হাদিস সেই মানুষ যার কাছ থেকে জন্ম নিয়েছে দেশের হাজারো আলমা কথা ঠিক নেবে ঠিক মনে এই জায়গাটা যদি দিতে আসেন এই জায়গায় যদি ঢিল দিতে আসেন যুদ্ধ শুরু হয়ে যাবে আমাকে আমি নিজেকে শান্ত রাখতে পারি নাই আমি নিজেকে স্থির রাখতে পারি নাই আবার বলছি আচরণ করতে পারব না আমাদের কে মাছ করবেন আমরা সহ্য করতে পারবো না আমরা থেকে কোথাকার পানি কোথায় গড়ায় সেটা আমিও বলতে পারবো না আমার ধারণা বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে আল্লাহ দেশটাকে হেফাজত করুন যে কুলাঙ্গাররা এদেশের অলাম ভূমিকা পালন করবে বলতেছিলাম অন্য কথা হাজরুল্লাহর চিঠি পেয়ে মিশরের নীল দরিয়ায় পানি প্রবাহিত ইসলাম এতটুকু দায়িত্ব পালন করেছে তার গভর্নরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করা হয়েছে এটা ইসলামের গৌরব এটা মুসলমানদের ইতিহাস এবং ঐতিহ্য কথা ঠিক না বেঠিক মোখতারাম হাজির ইতিহাসের কয়েকটা পাতা উল্টান আরেকটু হন পয়গম্বরের বিশিষ্ট সাহাবি যার উপাধি হলো ফাতেহ মিসির যিনি ওয়ালিয়া মিসির যিনি মিশর বিজেতা যিনি মিশরের গভর্নর সেই মিশর থেকে একজন সংখ্যা সংখ্যালঘু যুবক সোনার মদিনায় হাজির খলিফার দরবারে খলিফা ফারুক আমার দরবারে জুলুম হয়েছে মিশরের গভর্নর মিশরের গভর্নর সেই গভর্নরের ক্ষমতার অপব্যবহার করে গভর্নর সাহেবের সন্তান আমাকে আঘাত করেছে অন্যায় আমি সে আঘাতে হয়ে যুবককে বললেন যুবক রে তোর উপর যদি অন্যায় হয়ে থাকে ইসলাম যে ন্যায় বিচারের শাসন কায়েম করেছে ইনসাফের বিচার ব্যবস্থা কায়েম করেছে আমর বিনাস খলিফার দরবারে হাজির হয়ে গেলেন খলিফা ওমর তার সন্তানকে জিজ্ঞাসা করলেন গভর্নর সাহেবের ছেলে জবাব দাও সংখ্যালঘু যুবক তোমার বিরুদ্ধে এমন পাপের বুকের পাটা সন্তান জন্ম হয় নাই মিশরের গভর্নরের ছেলে মাথা নিচু করে স্বীকৃতি আদায় করলো হ্যা খলিফা সংখ্যালঘু যুবককে আমি আঘাত করেছি আমি অন্যায় ভাবে তার উপর অত্যাচার করেছি হাতে তুলে দিয়ে যেই বেটা যতটা জোরে তোর উপর আঘাত করেছিল স্বয়ং আমি খলিফার দরবারে তার সেই ক্ষমতাসীন গভর্নর পিতার উপস্থিতিতে ঠিক ততটুকু জোরে তার সন্তানের পিঠের উপর আইনের শাসনে ফেসা চায় দুর্বলের উপর কঠোর আইন প্রয়োগ করবার নাম কোনোদিন আইনের শাসন নয় বরং আইনের সত্যিকার শাসন কোন জাতির মধ্যে তখনই নিশ্চিত হয় যখন ক্ষমতাবান কোন মানুষ অন্যায় করবার পর ক্ষমতার অপব্যবহার করবার পর সঙ্গে সঙ্গে যখন তাকে বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে যথোপ্রযুক্ত শাস্তি মাথা পেতে নিতে হয় তখনই একটি জাতি দাবি করতে পারে আমাদের মধ্যে আইনের শাসন কায়েম হয়েছে এই বিষয়ে আর কিচ্ছু বলাটা বিপজ্জনক এই জন্য বলব না মোখতারাম হাজির কিন্তু এতটুকু কথা বলতে চাই खलिफा कथा तो खलिफा फारूक ग्रदेशिक मुख्यमंत्री खलिफा गवर्नर साहेब एलिफा चबुकर विचार तुम्हारे ऊपर दिए गए যদি দ্বিতীয়বার তোমার সন্তানের নামে আমার রাষ্ট্রের কোন সংখ্যালঘু অথবা কোনো দুর্বল অসহায় মানুষের পক্ষ থেকে বিচার দায়ের হয় মনে রাখবে যে বাবার ক্ষমতার করে তার সন্তান আমার দেশের দুর্বল অসহায় জনতার উপর অন্যায় করবে অবিচার করবে সেই বিচার খলিফার কাছে দায়ের হওয়ার পর দ্বিতীয়বার খলিফার চাবুক থেকে গভর্নরের পিঠের চামড়া রক্ষা করতে পারবে না ষে প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করেছে ইসলাম কথা ঠিক না বে ঠিক ইতিহাসের ধারা আজও পর্যন্ত বহমান আলহামদুলিল্লাহ একবিংশ শতাব্দীর বাংলার रेफारे देशनबई साल छिसेम्बर विश्व इतिहा दिवस बाबरी मस्जिद शहीद कर दे একদল উগ্রবাদী সাম্প্রদায়িক গোষ্ঠীর হাতে নির্মে চার বিক্ষোভ শুরু হলো আর সবচেয়ে বড় বিক্ষোভ পালিত হলো আমার এবং আপনার শাহজালালের এই পবিত্র বাংলার মাটিতে বাংলার কিংবদন্তি মহাপুরুষ সাইকুল হাদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ ঘোষণা করলেন अजोध्यान तिरानब्बे शुरू कर लो, शुर लो बांगलार दक्षिण प्रान दोसरा जानवर तेसरा जानी चौठा जानुरि सकाल बेला सीमान शहर जशर प्राण केंद्र बस स्टैंड जो मिलित हलम যতদূর পর্যন্ত যায় সাদা টুপিওয়ালা শেষ পায় না বিশ্ব মিডিয়া মুক্তারা সকাল ১০টা থেকে মার্চ শুরু হলো সন্ধ্যা ছয়টা পর্যন্ত যশোরের বাস থেকে সীমান্তের কাছাকাছি ঝিকর পর্যন্ত চোদ্দ ঘন্টা চললো এই লং মার্চের কাফেলা सकाल दस घंटा आज के बांगे शायत असंख्य अगणित मंदिर देखे उ दाड़ी से माथाय सीधू परिता अनेक हिंदू मा बन के देखे निरापदे हेटे गे তারা হেটে গেছে আক্রমণ ভিল ইটপাটকেল ছুঁড়ে মারাতো দূরের কথা সাইকুল হাদিসের মুফতি আমিনের কাফেলা থেকে একটি ফুলের টোকাও দেওয়া হয় নাই এটা আমাদের গৌরবের ইতিহাস এটা ইতিহাস দেখতে হলে যদি লংমার্চের ইতিহাস না লেখা হয় তাহলে এ জাতি তার শ্রেষ্ঠ সন্তানের সঙ্গে গাফদারি করবে বিশ্বাসঘাতকতা করা হবে ইনশাল্লাহ যদি সুযোগ পাই বাংলাদেশের আমার স্কুল কলেজের মাদ্রাসার ছাত্রদের পাঠ্য পুস্তকের মধ্যে তাদের পূর্বপুরুষেরা চূড়ান্ত উত্তেজনার সময়ও কি করে সম্প্রীতির আদর্শ করেছিল আমার আজও কর্ণ ভাষে সাইফুল হাদিসের সেই অমর ঘোষণা তিনি বলেছিলেন ঢাকার বাহিত তিনি সংখ্যালঘুরা বসবাস করে বাংলাদেশে যে সকল হিন্দুরা বসবাস করে তারা তো বাবরি মসজিদ ভাঙ্গে নাই তারা কোন অন্যায় করে নাই সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের কোন বিক্ষোভ নাই কোনো আন্দোলন নাই কোনো হিন্দুদের উপাসন মন্দিরের মধ্যে যেন আক্রমণ করতে না পারে সেজন্য প্রশাসনের পাশাপাশি ওলামা একরাম যেন দায়িত্ব পালন করে তার সেই আহ্বানে রাতের অন্ধকারে আমি দেখাতে চাই এভাবেই মুসলমানেরা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির কায়েম করে চলেছে কথা ঠিক না বেঠিক সাম্প্রতিক সময় আপনারা জানেন ব্রাহ্মণ বাড়িয়া নাসির নগরের রসরাজ নামে এক হিন্দু যুবক মুসলমানদের পবিত্র কলিজার টুকরা আল্লাহ কোটি মুসলমানদেরকে চরমভাবে ভাবে করেছে তাদের কলিজার মধ্যে খুর দিয়ে আঘাত করেছিল কথাটি লম্বা কাহিনী এরপরে ব্রাহ্মণ উত্তাল হলো গোটা বাংলাদেশে বিক্ষোভ হলো। বিক্ষোভ করবো প্রতিবাদ করব অন্যায়ের বিচার চাইব কিন্তু কোন নিরাপরাধ সংখ্যালঘুর বাড়ি ঘরে যেন আক্রমণ না করা হয় সেদিকে সজাগ তারা খেয়াল রেখেছে এটা শুধু আমাদের কথা নয় বাংলাদেশের মাননীয় আইজিপি ভিডিও ফুটেজ দিয়ে দেখা গেছে সংখ্যালঘুদের বাড়ি ঘরে যারা নির্যাতন করেছে কোন দাড়িওয়ালা হুজুর তো দূরের কথা সাপ্তাহিক টুপিওয়ালা কোনও ছিল না এটা আমার কথা নয় থলের বিড়াল বেরিয়ে গেছে কারা সংখ্যালঘুদের উপর নির্যাতন চালায় রাতে অন্ধকারে কালনাগিনী হয়ে মারো দিনের বেলায় ওজা হয়ে ঝাড়তে আসো আর আমার দেশটাকে বিশ্ব দরবারে সাম্প্রদায়িক বাংলাদেশ বলে আখ্যায়িত করে বাংলার গৌরব তোমরা ধ্বংস করতে চাও মেরে নাটকের বিরুদ্ধে যারা সংখ্যালঘুদের উপর নির্যাতন করে তাদের একটা একটাকে ধরে তাদের মুখ জাতির সামনে উন্মোচন করতে হবে এই কথাটা জোর দিয়ে আমি এজন্য বলতেছি আমার আশঙ্কা অতীতের অভিজ্ঞতার আলোকে ইতিহাসের নজিরবিহীন সমস্ত রেকর্ড ভঙ্গ হত্যা এবং বর্বরতা চলতেছে বিশ্ব ইতিহাসের কোন নজির খুঁজে পাওয়া যায় না এটার প্রতি আজকে আস্তে আস্তে সারা পৃথিবীর মুসলিমরা প্রতিবাদী হচ্ছে বিশ্বের মানবতাবী মানুষদের দৃষ্টি আবদ্ধ হচ্ছে হয়তো শেষ পর্যন্ত এই ঘটনাটাকে আড়াল করবার জন্য এই ঘটনাটাকে আড়াল করবার জন্য আমার বাংলাদেশে কোন নতুন নাটক কেউ কেউ সাজাতে পারে আপনারা হয়তো দেখতে পারেন কোনো একদিন রাতের বেলায় ঘুম থেকে উঠে ভোরবেলা দেখবেন চিহ্নিত কিছু মিডিয়া বড় অক্ষরে লাল কালিতে সাপাবে बौधर पैकड़ार आक्रमण होता देखते हठात कर संख्यालघु बौध देन भाव विषय सजिए विश्व উপর এই জন্য আমরা আগাম সতর্ক বাণী উচ্চারণ করতেছি আমার মুসলমান ভাইরা ভাইরা দিন ধর ছাত্র বন্ধুরা সজাগ থাকতে হবে আমাদের দেশে সংখ্যালঘু যারা বসবাস করে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক উপজাতি কথা ঠিক মহতারা এতক্ষণ পর্যন্ত একটা সাবজেক্ট গেলে আরেকটা কথা সংক্ষিপ্তভাবে ভাবে বলবো সংখ্যালঘুদের অধিকার নিয়ে দীর্ঘ কথা বললাম যে এটা নিয়ে आर नो नाटक ना सजान ना पानी घोला क्षूण्वार जो ठीक हैलम्बी जान माले निरापत्ता कायम कर आदर्श स्थापन कर मुसलमान देर प्रति की इसलम दायित्व देखा তাদের সমস্ত মুসলমানেরা গোটা দেহের মধ্যে কোনো একটি অঙ্গের উপর যদি আঘাত লাগে গোটা দেহের মধ্যে কোনো একটি অঙ্গ যদি আক্রান্ত হয়ে যায় তাহলে সেই আক্রমণ সেই আঘাতের বেদনা শুধু সেই উন্মত মুসলিমা পোনে দুইশো কোটি মুসলমান একটা দেহের নেয় এ দেহের যে কোনো জায়গায় আঘাত লাগবে গোটা উন্মতের মধ্যে সেই বেদনা ছড়িয়ে পড়তে হবে উম্মতের ফিলিস্তিনের গায়ে যদি আঘাত লাগে মুসলমানদের পৃথিবীর যদি তোমার মধ্যে আমার মধ্যে সে অস্থিরতা না আসে তাহলে বুঝতে হবে তুমি ইসলামের নামে ভণ্ড ছাড়া কিছুই না মোখতার কাজী আজ বলতে চাই रोहिंगारूसलमान सबूज बांगला छह हजार से मक्का मदीना आल्ला कुरान एदे कि आसल प्रश्न उत्थन कर दृष्टान देश এক দেশ থেকে আরেক দেশে শত শত মাইল কচুরি পানাও ভেসে যায় তবে ভেসে যাওয়ার জন্য এরপরে তিনি বলতেন ইসলামও এভাবে সোনার মক্কা মদিনা থেকে সুবুজ এই বাংলায় ভেসে এসেছে তবে কোন সমুদ্রের পানির স্রোত নয় কোন নদীর পানির স্রোতের উপর দিয়ে নয় বরং ইসলাম ভেসে এসেছে ইসলামের জন্য আত্মকারী মুজাহিদ সপ্তম শতাব্দীতে এই ভারতের ঐতিহ্যবাহী ভারতবর্ষের নগরী সিন্ধু প্রদেশ সিন্ধুতে দেবল রাজ্য নামে একটা রাজ্য ছিল সেই দেবল রাজ্যে একজন দসু রাজা ছিল তার নাম ছিল রাজা দাহির दस्युराजा अत्याचारी मुसलिम एक बनिक दल के आक्रमण लुण्ठन तलबागो पत्र दिल तत्कालीन समय मुसलमान प्राण केंद्र मक्काउन गवर्नर हजाउद बीन यूसुफर दरबारे से बन चिठ लिखे से हजाउीन यूसुफ আর তুমি মুসলিম শাসক হয়ে তোমার সিংহাসনের মধ্যে তুমি আরামের ঘুম ঘুমাও লজ্জা লাগে না কে আমাদের দিন খোঁদার কাছে তুমি কি জবাব দেবে মুক্তার চিঠি পাওয়ার পর আমি ভাই হয়ে আরামের ঘুম ঘুমাব আল্লাহ মুসলমানের সন্তান কেটের ভূত বিরুকা পুরুষ করে জন্ম দেন নাই সারাটা রাত অস্থিরতায় কাটালেন ভোর প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন হিন্দু পদক্ষেপ করা হবে সেনাপতি নিয়োগ দিলেন সেনাপতি নিয়োগ দিলেন আপন একজন মানুষকে দূরের কাউকে নয় বিপদ অভিযান অনেক দূরবর্তী এলাকায় অভিযান সেনাপতি নিয়োগ দিলেন নিজের আপন ভাতুসু নিজের নিজের বছরের তরুণ সেনাপতি তরুণ সেনাপতি ও আমার সামনের সতেরো বছরের তরুণ ভাইয়েরা আমার ১৮ বছরের যুবকেরা সতেরো বছরের যুবকদের অভিভাবকেরা আজ আমাদের দিকে একটু তাকাই আমরা আমাদের কাছে ঘুম পাড়ায় রাখি বাবা তুই ঘুম থেকে উঠিস না তোর বয়স কম ফজরের নামাজে গেলে তোর স্বাস্থ্য খারাপ করবে রমজান মাসে ঘুম পাড়ায় রাখি রোজা রাখার দরকার নাই তুই ছোট মানুষ তোর পরীক্ষা সামনে কথা ঠিক না বে ঠিক ও মুসলমান যেই বয়সে আমার আর তোমার সতেরো বছর আঠারো বছরের তরুণ তরুণ যুবকেরা হার্নার খায় যেই বয়সে আমাদের তরুণের যুবকদের নিজের বোন মুক্ত করলেন নিজের বনকে মুক্ত করলেন নিজের নির বোন মুক্ত করে হোধার্থ সাক্ষ্য দিলেন সতেরোটা বসন্ত জিন্দগির যে উদ্দেশ্যে আমি পালন করেছিলাম কাটিয়েছিলাম ওগোল্লা তুমি সাক্ষী থাকো আমার জিন্দগি কামিয়াব আমার দায়িত্ব সম্পন্ন হয়ে গেছে মুসলিম ভাই হয়ে কারাগার থেকে আমার ইচ্ছতির মোখারাম হাজির আজ আমরা কোথায় যুবকরা তোমার বিবেকের দুয়ারটাকে একটু উন্মুক্ত করে দাও বিবেকের কানটাকে মধ্যরাত্রিতে একটু কানটা পেতে শোনো তোমার আমার বাংলার ওই প্রান্ত অঞ্চল টেকনাফ নদীর দিকে একটু কান্না পাত আরাকান বারমার দিকে শুধু এক বন নয় বারান্দায় ধর্ষিত হবে তোমরা ঘুমিয়ে থাকবে কে আমাদের দিন আল্লাহ মুখ দেখাবার সুযোগ থাকবে মহতারিন আজ আমরা শাহজালাল শাহজালাল শাহজালালের নামে নির্বাচনের আগে বড় বড় দোয়াদুরুত পড়তেও দেখা যায় কথা ঠিক না বেঠিক নির্বাচনের আগে সব দেখা যায় শাহজালালের দরগায় হাজির ও দোস্ত আমরা বলতে চাই আমার এই সোনার বাঙ্গ এলাকায় পরশের ধান্দাদের পণ্য হয়ে আসেন নাই শাহজালাল মুজিম এদেশে খিচুড়ি খাওয়ার জন্য আর বিতরণ করবার জন্য আসেন নাই শাহজালাল এসেছিলেন একটা চেতনা নিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চল সিলেটে গৌর গোবিন্দের অত্যাচারের রাজত্ব কায়েম হয়েছিল বুরহান নামে এক মুসলিম যুবকের ঔর জুরি আল্লাহ পাক এক সন্তান দান করলেন সন্তানের জন্মগ্রহণে আনন্দিত হয়ে अल्लाहर पयम्बर सुन्नत पालन कर ल गु जबह कर संबद्ठा पवार संगे संगे अत्याचारी गौर गोबिंद तर निये गिये। के बोईधो गुरु जबे से कटे टुकड़ो कर दिल बड़म एवं प्राचण्ड परिचालना कर सुबादे ফেটে যায় সে পাগলের মতো ঘুরতে থাকে ঘুরতে ঘুরতে চলে যায় দিল্লিতে দিল্লির সিংহাসনে তখন আলাউদ্দিন শাহ নামে একজন ন্যায়পরায়ণ শাসক অধিষ্ঠিত ছিলেন ক্ষমতায় কোথার জমিনে জুলুমের রাজত্ব কায়ে করেছে কেমতের দিন আল্লাহর দরবারে ক্ষমতার কি জবাব দেবে আলাউদ্দিন সাহ স্তব্ধ হয়ে গেল বলল ভাই দিল্লির শাহী দিল্লির বাদশাহ আলাউদ্দিন শাহ সেনা প্রেরণ করলেন সেকান্দার সাহ নেতৃত্বে একটা বাহিনী প্রেরণ করলেন সেকান্দার শাহ এসে জানালেন সৈন্যবাহিনী অপর্যাপ্ত আরো দরকার বললেন বাহিনী প্রেরণ করলেন নাসির উদ্দিন শাহ নেতৃত্বে নাসির উদ্দিন শাহ দিল্লি থেকে বাংলার দিকে আগমন করে ওদিকে সোনার আরবের এক প্রান্তেই জামানে আল্লাহর পয়গম্বরের এক বংশধর নাম হলো তার জালাল। ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছেন হঠাৎ স্বপ্নে দেখেন সোনার মদিনার বাংলার অঞ্চলে আমার সেখানে অঞ্চলের দিকে সেখানে ইসলামের দাওয়াতিত আর ঘুমবার সময় নাই ঘুমের চাদর ছড়িয়ে দাও তুমি উঠে দাঁড়াও আমার বঙ্গের দিকে আমার শাহজালাল তুমি ছুটে চল শাহজালাল রহমতুল্লাহ আলে ঘুম থেকে উঠলেন রওনা করলেন হিন্দুস্তানের দিকে রাস্তার মধ্যে তিনশত ষাট জন চলছি বড় হজরত আপনার নেতৃত্বে এবার হবে অভিযান এই ঢাকার আপনাদের আপনাদের এই নরসিং পার্শ্ববর্তী সোনারগাঁও বাংলার তৎকালীন রাজধানী এখানে এসে নাসির শাহ সেকান্দার শাহ দিয়ে মুজরাদানের নেতৃত্বে সেকান্দার শাহ নাসির উদ্দিন শাহ সহ সিলেটের উপকণ্ঠে গিয়ে পৌঁছলেন গৌর গোবিন্দ আগে থেকে সংবাদ পেয়েছিল এজন্য সে ব্যবস্থা নিল সিলেটে প্রবেশ করতে না পারেন সমস্ত খেয়াগুলো সরিয়ে দিল সমস্ত ডিঙ্গি নৌকাগুলোকে পর্যন্ত অপসারণ করে দিল নদী পার হওয়ার কোন ব্যবস্থা ছিল না কিন্তু ইতিহাস কি বলে করে সুরমা নদীর উন্মত্তরঙ্গের লোকদেরকে নিয়ে সুরমা নদী পার হয়ে গৌর গোবিন্দের সীমান্তের মধ্যে ঢুকে পড়লেন তুললেন শাহজালের ধ্বনিতে আকাশ বাতাস কেপে উঠল গৌর গোবিন্দের সিংহাসন হয়ে গেল গৌর গোবিন্দ পালিয়ে যেতে পারত হলো পালিয়ে শেষ রক্ষা হয় নাই গৌরগোবিন্দ করে গ্রেফতার করে হাজির আজ এ কথায় আমরা বলতে চাই আজকে আমরা শাহজালালের নামে আমরা শাহজালালের নামে আমরা মিনাদ পড়ি শাহজালালের নামে সিন্ন খাই আর আর বিশাল করে নাম দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নাম দিয়ে বাংলাদেশ থেকে যাওয়ার সময় একবার বাবাজির নাম বাংলাদেশে ঢুকবার সময় আরেকবার বাবা শাহজালাল নাম নিয়ে আমরা ঢুকি কিন্তু জস্ত আমি বলতে চাই শাহজালাল শুধু এতটুকুর জন্য এদেশে আসেন নাই ইতিহাস কোথায় আজ বুরহান এক সন্তান শুধু বুরহান এক সন্তান নয় আজ তোমার সীমান্তের দিকে তাকাও। মুসলিম সন্তান নাফ নদীর তীরে বালুয়ার মাটির মধ্যে কাদামাটির মধ্যে মুখ থুবড়ে পড়ে আছে তার লাশ আজকে গোটা বিশ্ববিবেককে চোখে আঙ্গুল দিয়ে বারমার অবস্থা দেখিয়ে দিয়েছে মনে হয় একটা মানবতা কত জুল হলে আমরা রুখে দাঁড়াবার চেষ্টা করব আর কত মানবাধিকার লগন হলে আমার দেশের মানবাধিকার পন্থীর আত্মচিতার করে উঠবে আজ টেকনাফ থেকে আজকে তনজিমিয়ান সিন্দির নেতৃত্বে সেই অসহায় নির্বাসিত নির্যাতিত নিপীড়িত সেই বারমার মায়ানমারের মুসলমানদের হাহাকার করা হচ্ছে ধন্যবাদ দিব না কি করবো আমি বুঝে উঠতে পারতেছি না কারণ ধন্যবাদ না দিলে ওনারা বেজার হইবেন এই জন্য একটা ধন্যবাদ দেই শুধু এই জন্য যে আপনারা যেভাবেই হোক একটা প্রতিবাদ করেছেন প্রতিবাদ করা হয়েছে আর শরণার্থীদের ঢুকবার আবার অনিশ্চিত গন্তব্যের দিকেই তাদেরকে ঠেলে দেওয়া হচ্ছে আপনারা যেই প্রতিবাদটা করেছেন প্রতিবাদটার ভাষা অত্যন্ত নমনীয় এবং নত ভাষা কি প্রতিবাদ বাংলাদেশের শরণার্থীর সমস্যা নয় আমরা আমাদের মাথা ঠাইটুকু আমাদের শরণার্থী ভারীদের জন্য উন্মুক্ত করে দিতে চাই আপনারা ব্যবস্থা করুন ব্যবস্থা করুন আমি বলবো আপনার উদপ্ত আপনার বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করুন আপনারা আপনাদের গ্রহণ করুন মানবতার পক্ষে দাঁড়ান জুলুম এবং অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান একটু মনে করুন আগের ইতিহাস জন্য সীমান্ত উন্মুক্ত করে দিয়েছিল আমাদের শরণার্থী শিবিরগুলোতে আমাদেরকে ঠাই দিয়েছিল তাদের সেখানে ঠাইপে আমরা হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলাম এই বাংলা স্বাধীন হয়েছে জুলুম এবং শোষণ থেকে আমার সোনার বাংলার স্বাধীনতা আজকে কেন আমরা বারবার মুসলমানদেরকে আবার উন্মত্ত তরঙ্গ মার দিকে ঠেলে দেব কেন আমরা কেন আবার তাদেরকে বঙ্গোপসাগরের উন্মত্ত তরঙ্গ মার দিকে ঠেলে দেবো হাজার বছরের আদিবাসী আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা প্রায় বারোশো বছর ধরে আজ তারা সেখানে আছে তেরোশো বছর ধরে আজকে তারা সেখানে বসবাস করতেছে তাদের আমার বাংলাদেশ চুপ করে বসে থাকবে বাংলাদেশের জন্য এক অবমাননা করার কিছুই হতে পারে না কাজেই আমাদের দাবি হলে রোহিঙ্গা আরাকানকে স্বাধীন করবে আর যদি স্বাধীনতা দিতে না চায় প্রয়োজনে তেরোশো বছরের মুসলিম জনবসতিকে রক্ষা করবার জন্য বাংলাদেশ আরাকান দখল করতে চায় সর্বশেষ কথা হলো আমাদের সুতরাং আমেরিকা কেও পরোয়া করেন না ইউরোপ কেউ পরোয়া করেন না আমাদের তো এটা নিয়ে গর্ব করতে মনে চায়। যে রোহিঙ্গা ইস্যুতেও তিনি কারো রক্তচক্ষ উপেক্ষা করবেন না আমরা চাই প্রতিবাদী ভূমিকা পালন করুন সাহসী ভূমিকা পালন করুন এই আরাকান আরাকানের মুসলমানদের পক্ষে বারমার রাসায়ন সাম্প্রদায়িক গোষ্ঠীর বিরুদ্ধে এবং বারমার সামরিক জানতার বিরুদ্ধে করে করে বিচার দায়ের মুসলমানদের নিয়ে ময়দানে নামুন জাতিসংঘকে বাধ্য করুন এবং বাধ্য করে বার্মার সামরিক এই স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে বিশ্বব্যাপী অর্থনৈতিক অবরোধ আরোপ করুন शुद्ध राष्ट्रव्यवस्था सीमान गुरुत्व भारतर मध्यकान जो सीमान मूल्य रक्षा करते चाहिए যে সীমান্ত মানুষের হাহাকার শুনতে পায় না যে সীমান্ত মানুষকে মানুষ বলে চিনতে পারে না সেই সীমান্তকে আমরা ভেঙে পুড়িয়ে দিতে চাই ভেঙ্গে পুড়িয়ে দিতে চাই মুসলমানদের জন্য জিহাদ করা রহমান বিষয়টা বলে গেছেন এ আমাদের প্রত্যেককেই বলতে হবে ওলামা একরামের দায়িত্ব ছিল ফতোয়া দেওয়া ওলামে একরাম তাদের দায়িত্ব আদায় করেছেন ওলামায়ে একরামের ফতবার এই বাস্তবায়ন করার দায়িত্ব হলো রাষ্ট্র এবং সরকারের আমরা সরকারের কাছে তাই জোর দাবি জানাতে চাই আমাদের কাছে দেশপ্রেমিক শক্তিশালী সেনাবাহিনী আছে কথা ঠিক না বেঠিক আমাদের সেনাবাহিনী পৃথিবীতে চলেছে পৃথিবীর যেখানে অশান্তি সেখানেই বাংলাদেশের সেনাবাহিনী শুধু আফ্রিকার শান্তির জন্য বাংলাদেশের সেনাবাহিনী শুধুর মধ্যপ্রাচ্যে অশান্তি দমনের জন্য বাংলাদেশের সেনাবাহিনী সারা দুনিয়াতে অশান্তি দমন করে শান্তি কায়েম করেন আর দেশের বারান্দায় দেশের দুয়ারে দেশের সীমান্তে মানবতার আত্মহাহাকার শোনা যায় সেখানে যদি শান্তি করতে ছুটে না আমার সাহসী বীর পুরুষ সেনাবাহিনীর জন্য এবং বাংলাদেশের জন্য এটা চরম অবমাননা এবং লজ্জার বিষয় হয়ে দাঁড়াবে এই জন্য বিশ্ব শক্তিকে নিয়ে ময়দানে নামেন কেউ যদি আপনার তাকে সারানা দেয় সেনাবাহিনীকে নিয়ে আমাদের সরকার প্রধান থেকে বাস্তবায়ন করবার জন্য সরাসরি সামরিক হস্তক্ষেপ যুদ্ধের ঘোষণা চাই যুদ্ধের ঘোষণা চাই আমরা সেই রোহিঙ্গা মুসলমানদের জন্য কারা কারা জিয়াঁদের ময়াদের ছুটবে ইন আল্লাপাক রবুর আলমিন আপনাদের হিম্মত বৃদ্ধি করে দেন দেশের মানুষ মুসলমানদেরকে শাহজালাল এবং মুহাম্মদ বিন কাসিমের সেই ঐতিহ্যের ধারাবাহিকতা কেমন পর্যন্ত জীবন দিয়ে হলেও রক্ষা করবার তৌফিক দান করেন্লাহ রবিলাম আসসালামিকুমতুল্লাহ